Allah, Manu Bhutan Oh, you who believe, give charity for the pleasure of Allah. The pleasure of a Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan. of Ramadan. Welcome, O oh, Ramadan. It Ramadan. It Ramadan. Dear Muslims and Muslims and brothers and sisters, Peace be upon you Allah subhanahu ta'ala has শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যা ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার বিষয় হল রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ডা জাকির নায়ককে প্রথম প্রশ্নটা করি ডাঃ জাকির মুসলিমরা যে প্রত্যেক রমজান মাসে সেই আগের ভুলগুলোই বারবার করছে এর পেছনে কারণটা আসলে মুসলিমরা যে কারণে প্রত্যেক রমজান মাসে বারবার একই ভুল করছে রোজার নিয়মগুলো ঠিকভাবে পালন করছে না সেটা দিন সম্পর্কে তাদের জ্ঞান কম আল্লাহর এ দিন সম্পর্কে তারা খুব কম জানে আর মানুষ যে কম জানে এর পেছনের কারণটা হচ্ছে বেশিরভাগ মুসলিম তারা পড়ে না নির্দেশগুলো আল্লাহ আল্লা সবানার তারা অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে না এছাড়া তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের হাদিসগুলো পড়ে না মুসলিমদের কি করা উচিত অর্থ বুঝে কোরআন পড়তে হবে নবীর হাদিস পড়তে হবে নবীর সিরাত পড়তে হবে তাহলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারবো রোজার নিয়মকানুন জেনে নেব আমরা আর আল্লাহ সব তখন আমাদের পথ ফুলে দেবেন তিনি মুসলিমদের পথ নির্দেশ দেন তবে তিনি কাকে পরিচালিত করবেন তার একটা শর্ত আছে আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা আনকাবুত অধ্যায় আয়াত উনসত্তর বলা হয়েছে যে যারা সংগ্রাম করে আল্লাহ স্বানার পথে যারা করে জিহাদ ফি আল্লাহ আল্লা সবানওয়ালা তাদের জন্য পথ খুলে দেন তাহলে আমরা পেয়ে যাব যাবো আল্লা সবাহতালার পথ নির্দেশ যে শর্ত পালন করলে আল্লাহ আল্লা সবাহা আমাদের জন্য পথ খুলে দেবেন সেটা তার পথে সংগ্রাম করতে হবে জিয়াদ ফিসাবলিল্লা আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও আছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর সাত আল্লাহ বলেন যার অর্থ তোমরা যদি কিছু না জানো অথবা সন্দেহ থাকে তাহলে তাকে জিজ্ঞেস করো যিনি সম্পর্কে জানেন যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো আর আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম উম্মা আমাদের মধ্যে অনেক জ্ঞানী আর বিশেষজ্ঞ আছেন আমাদের উচিত হবে এই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা এই বিশেষজ্ঞগণ ইসলাম ধর্ম সম্পর্কে জানেন তারা আমাদের দিনের কারণগুলো ভালো জানেন এখন যদি রোজার কথা বলতে হয় এটা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটা প্রত্যেক মুসলিমের অন্তত এটা জানা উচিত যে কখন রোজা রাখা শুরু করব। রোজার নিয়মকানুনগুলো কী কী বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো জানা খুবই সহজ মুসলিমরা শুধুমাত্র তাদের অবহেলার কারণেই এইসব নিয়মকানুনের ব্যাপারে অজ্ঞ থেকে যায় এটা জেনে নেওয়া খুবই সহজ যে রোজা শুরুর সময়টা কখন থেকে শুরু হয়ে যায় অর্থাৎ সাহারির সময় শেষ তারপর ইফতারের সময় কখন রোজা কখন ভাঙব কোন কোন কারণে রোজা ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র মুসলিমদের অবহেলা আর অজ্ঞতার কারণে তারা রমজান মাসে বারবার একই ভুলগুলো করে যাচ্ছেন এবারে প্রশ্ন এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকেন এই রমজান মাসে মুসলিমরা যেসব কমন ভুলগুলো করে থাকে সেগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন শূন্যতের বিরুদ্ধে যায় তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো পালনের অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল সত্যি বলতে ডা জাকির মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা এটা বেশ কঠিন হয়ে যাবে মাত্র একটা অনুষ্ঠানে তবে আগামী বত্রিশ দিনের অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন রমজান মাসে মুসলিমদের করা কমন ভুলগুলোর প্রথম দুটো ক্যাটাগরি ইনশাল্লাহ এব্যাপারে আগামী তিরিশ দিনে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব আমি এখন মুসলিমদের তৃতীয় ইনশাল্লা ভুল আর চার নম্বর ক্যাটাগরি নিয়ে কথা আপনি কি এক আর দুই নম্বর ক্যাটাগরির সাধারণ ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতে আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজা নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন তারা মনে করেন যে সাহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায় যখনই শুভেচ্ছাদিক শুরু হয়ে যায় সাহরির সময়টা শেষ এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরির তিন নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিত্রা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা জাকাতুল ফিত্রা বলে গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হল সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজা সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ সাহারি করে না অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সাহারি করে ফেলে তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে সাহারি করে ফেলে আসলে সাহারি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নবী বলেছেন তোমরা সাহারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা সারি করবে হজরের ওয়াক্তের ঠিক আগে এই ক্যাটাগরিতে মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মহমেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়া ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনে আদ্র হয়েছে আর আজর খুব কাছাকাছি ইনশাল্লা আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাল আবার অনেক মানুষ এই কিন্তু তারা ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পরের বিরুদ্ধে মানে হয়ে যায় দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে জামা আমার পিপাসা মিটে গেছে मनि आर्द्रफतार कर आगे तो पिपासा मिट्टे दुआ इफतार कर रोजा भेगे तृप्ति खेन खे सेोजा भागार दो एक मिनट परिपासा मिटे गर्द्र खूब का इनशाल्ला आल्ला चान এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারা রাত ধরেই খাওয়া দাওয়া করে এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবীর নামাজ মিস করাটা কোনো সমস্যায় না তারাবি যদিও ফরজ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত যে সব মুসলিম তারাবে মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম তারাবের নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন একশো মাইল স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে তারাবের নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহ স্বাণ তালার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে এতেকাফ করতে যান তাদের অনেকেই এতেকাফের সময় গল্পগুজব করেন ব্যাপারটার জন্য এ সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায় 10 নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিমে মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাতাল ইবাদত করে থাকেন সত্যি বলতে আমাদের নবী মোহাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লালাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা তেইশ রোজা পঁচিশ রোজা ২৭ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকে সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলো কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন সুনত নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নম্বর ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না ১৩ নম্বর তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দো নম্বর তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ সামানার আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর সময় তারা শুধু ক্ষুধার্থই থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকওয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এইগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল তাহলে ভাই ও বোনেরা এখন একটা ছোট্ট বিরতি ইনশাল্লাহ আবারও দেখা হবে ডায়লকনাইন ইউ উইটনেস ডাক দেখুন সম্মুখ diye, Namaz ভেঙে দিয়ে Ete দেতা এতে বান্দাহ করে আলাপ শুনে তার কথা আল্লাহ করে মাপ আমি মোহাম্মদুজাহাদ শেখ বদরুদ্ দেখুন নামাজের মর্ম কথাও গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকেন ড জাকির এবারে আপনি কি আমাদের তিন নম্বর ক্যাটাগরির যে ভুলগুলো সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো এর একটা যে মুসলিমদের অনেকেই সারা রাত জেগে থাকে তারপরে তারা সারি করে আর এই মানুষগুলো হজরের নামাজ পড়ে না ফজরের নামাজ মিস করা একটা গুণা অনেকে এমনটা করে সারা জেগে থাকে সারাদিন ধরে ঘুমায় এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে এটা বেশ বড় গুনা আশীর্বাদ পেতে চাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন যেটা পুরোপুরি নিষিদ্ধ আবার অনেক মুসলিম জাকাত দেয় না যদিও তাদের জাকাত দেওয়া উচিত জাকাত হল ইসলামের একটা অংশ এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তার মানে যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজড়ি বছরে এই উদ্বৃত্ত সম্পদের আড়াই পারসেন্ট দান করবে এটাইকে এই জাকাত বলে এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিম জাকাত দেন তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় সব বলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে আসলে এই কাজগুলো সব সময় নিষিদ্ধ মুসলিমদের জন্য হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন আর রমজানে আরও বেশি সাবধান থাকবেন সবচেয়ে কমন এক নাম্বার অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে মিথ্যা কলঙ্ক ছড়াই পেছনে নিন্দা করা খুব বড় গুণা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সিরা হজরত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত বারো যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায় তাহলে পেছন থেকে নিন্দা করার কুৎসা রটানো খুব বড় গুণাগুলোর একটা এই ক্যাটাগরির দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালমন্দ করে এটা সমর্থন করে না ইসলাম গালমন্দ করা চতুর্থ ভুল তারা অশ্লীল কথা বলে পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে উঠে ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে সপ্তম ভুল অনেক মুসলিমে সময় কাটানোর জন্য মিউজিক বা গান শুনে যে গানগুলো ইসলামিক না এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে আর আট নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না অন ইসলামিক সিনেমা নয় নম্বর কমন ভুল যেগুলো মুসলিমরা করে সেটা অনেক মুসলিম এ সময় পড়ে অনিসসলামিক ম্যাগাজিন অন বই অনিসামিক গল্প এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে 10 নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে অনেক মুসলিমই ইন্টারনেটে অনিসলামিক ওয়েবসাইটে যান এটাও নিষিদ্ধ ইসলামে এগারো নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে তারা হিসেব ছাড়া খরচ করে বারো নম্বর ভুল অনেক মুসলিম খাবার নষ্ট করে এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে এখন ডাক্তার জাকির মুসলিমরা সাধারণত রমজান মাসে আর কোন ভুলগুলো করে থাকেন রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারা দিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতেও উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময় এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ছয় নাম্বার কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনা কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করে না এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে এটা 8 নাম্বার 9 নম্বর হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কাটা করে দশ নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে এগারো নম্বর আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায় ১২ নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশটা দিন এই দিনগুলোতে মুসলিমদের আরো বেশি করে ইবাদত করা উচিত কিন্তু বেশিরভাগ মুসলিমই এ সময় ব্যস্ত থাকে কেনা কেনাকাটায় আনন্দ করায় ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাকটিভ যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা এও হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা আর আমি আশা করব ইনশাল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবেন আজমাইন এবারে পরের প্রশ্নটা হচ্ছে আপনি এরকম কোনো ভুলের কথা কি বলতে পারেন যেগুলো হয় দেশ অথবা কালচারের প্রভাবে এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি এগুলো পৃথিবীর প্রায় মুসলিমরা করে থাকেন কিছু ভুল আছে যেগুলো হয়তো বিশেষ কোন দেশের মুসলিমরা করেন বা বিশেষ কোনো কালচারের যেমন ধরেন ভারতীয় উপমহাদেশে তার মানে ভারত পাকিস্তান বাংলাদেশে রমজান মাসে মুসলিমদের অনেকেই রাতের বেলায় নাইট ক্রিকেট খেলে তারা রাতের বেলায় ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে ইবাদাতে ব্যস্ত থাকে না আল্লাহরই বদত করে না এই রাতের বেলায় ক্রিকেট এটা ভারতীয় উপমহাদেশে বেশ কমন ব্যাপার আপনারা যদি আরব দেশগুলোতে যান বিশেষ করে সেখানে অনেক অফিসেই অনেক কর্মক্ষেত্রেই যেমন দোকান মার্কেট তার টাইমিংটা বদলে ফেলে দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর রাতে বেশিরভাগ সময়টা দোকান খোলা রাখে তাতে কী হয় লোকজনও রাতের বেলায় বেশি করে কেনাকাটা করে দিনের বেলায় করে না এভাবে ব্যবসা বেশি হয় এতে করে কি হচ্ছে সময় মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকছে আল্লাহতালাকে স্মরণ করছে না বিভিন্ন দোকানে কেনাকাটার খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকছে তারা আর এ ছাড়াও যে সব লোকজন সব দোকানে চাকরি করে তারাও রাতে কাজ করতে বাধ্য হচ্ছে কারণ তাদের ডিউটি তাহলে এই লোকগুলো তাদের কর্মচারীদেরও বাধা দিচ্ছে আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে দিচ্ছে না কর্মচারীরা বাধ্য হচ্ছে কাজ করতে তারা বাধ্য হচ্ছে এমন কিছু কাজ করতে যেগুলো সুনত অনুযায়ী নয় তাহলে ভাই ও বোনেরা এখন একটা ছোট্ট বিরতি ইনশাল্লাহ আবারও দেখা হবে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 प्रति सन्धार साढ़े पांचाएंगे और सन्धार पांचटा भारत टीवी बांगलाय সালাম আলাইকুম আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকেন ড জাকির আপনি কি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের এমন কোন গুরুত্বপূর্ণ সুন্নার কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় পালন করে না হ্যাঁ এরকম কিছু সূন্যত আছে আমাদের নবীর যেগুলো মুসলিমরা বাদ এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু আর রোজার সময় আমরা আমাদের নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুনতটা বাদ দিই সেটা মেসোয়াক ব্যবহার করা দাঁত পরিষ্কার করার জন্য অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু এর কারণটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিস এই হাদিসটার উল্লেখ আছে সহিবুখারিতে খন্ড নম্বর নামে শপথ করে আমি বলছি তার হাতে মোহাম্মদামের রুহ যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তাল্লার কাছে কস্তুরির গন্ধের চেয়েও বেশি মিষ্টি এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা বাজে গন্ধটা আর থাকবে না তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না এটা মনে করে মেসোয়াক করেন না এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসোয়াঁকটা ব্যবহার করি এতে মুখের সেই গন্ধটা দুর্গন্ধটা দূর হয় না যেটা মানুষ সাধারণত পছন্দ করে না রোজদারের মুখের গন্ধটা মেসোয়াক মূলত গাম পরিষ্কার করে দাঁত পরিষ্কার রাখে এত করে দাঁত সুস্থ সবল থাকে কিন্তু এতে দুর্গন্ধটা দূর হয় না বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে এছাড়াও এটা নবীর একটা শূন্য নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি বলেছেন এটা আছে সই বুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর ৮৮৭। আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি এটা আমার উম্মদের জন্য কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয় ঠিক তেমনি যদি উম্মদদের জন্য কঠিন না হয়ে যেত তাহলে নবী মেসওয়া করাটাও আবশ্যিক করে দিতেন তিনি এখানে কোনোরকম ব্যতিক্রমের কথা বলেননি সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যিক করে দিতাম শুধু রমজান মাস বাদে এই গুরুত্বপূর্ণ সুন্না এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন এতে প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্না যেটা মুসলিমদের পালন করা উচিত রমজান মাসে পালন করা উচিত মেসবা করলে রোজা ভেঙে যায় না এটা মাকরু না এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্না যেটা মানুষজন এড়িয়ে চলে আর তারা মনে করে যে এতে রোজা ভেঙে যাবে কবুল করা হবে না সেটা হলো নাকের ভেতরে পানি দেয়া পানি দিয়ে নাক পরিষ্কার করা যেটা করা হয় বিশেষ করে অজুর সময় তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেবে ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না ভেতরে তারা পানি নেয় না যেটা অজুর সময় করা আবশ্যক তারা নাকে পানি ঢোকালে রোজা ভেঙে যায় নাক থেকে পানি যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম আমাদের নবী মোহাম্ম বলেছেন এটা একটা সই হাদিস সুনান আবুদাউদ খন্ড নম্বর দুই হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন যখন তোমরা অজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও শুধু রোজার সময় তাহলে অন্য সময় অজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে শুধু রোজার সময়টা বাদে কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালিতে গিয়ে রোজা ভেঙে যাবে তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন সাধারণত কণ্ঠনালিতে পানি যায় না তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেব না তবে অজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে এটাও গুরুত্বপূর্ণ সুনত যেটা অনেক মুসলিমই করে না এটা থেকে বিরত থাকে বিশেষ করে অজুর সময় নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন আমি আবশ্যক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন আর রোজের সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না তবে এ সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন এই দুটো গুরুত্বপূর্ণ সুনাত অনেক মুসলিম অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না ড জাকির পরের প্রশ্ন এটা খুব কমন প্রশ্ন আর আমি নিজেও এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে আহ যদি শয়তানরা সবাই রমজান মাসে সেকলে বাধা থাকে তাহলে মানুষ কিভাবে এই সময়ও বিভিন্ন পাপ কাজ করে আমিও একমত যেটা একটা কমন প্রশ্ন আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান সেকলে বাঁধা তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবারে সঙ্গে সঙ্গে এসেছিল আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতে আসবে অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান শেকলে বাধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে এটা আমাদের নবী সালুস্লামের একটা হাদিস আমি আগেও বলেছি হাদিস আছে মসনদ আহমদে খণ্ড নাম্বার দুই পৃষ্ঠ দুশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার এই হাদিসটা আছে সোনাল নেসাইতে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নাম্বার দুই এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো আর ভেজের দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে দুজখের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সেগুলো বাধা এই মাসের একটা রাত হাজারটা মাসের চেয়েও উত্তম আর যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে হতভাগ্য মানুষ এখন এই হাদিসে পরিষ্কার করেই বলা হয়েছে যে রমজান মাসে শয়তান সেকলে বাঁধা থাকবে প্রশ্নটাও বেশ লজিক্যাল শয়তান যদি সেকলে বাঁধা তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে এখানে একটা কথা বলবো এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন সেকলে বাঁধা তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে এখনো আছে তবে সেকলে বাধা মেরে ফেলা হয়নি তাদের ক্ষমতা এখনো আছে তবে তীব্রতা অনেক কম ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে বিপদে পড়তে পারেন কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে সেকলে বাধা হয় আপনি নিরাপদ ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বাঘটাকে সেকলে বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে যদি সেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন নিরাপদে থাকবেন একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন নিরাপদে থাকবেন আপনি পবিত্রকরণে দেখবেন আল্লাহ বলেছেন সোরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো আটষট্টি তোমরা খুতুয়াত শতান সম্পর্কে সাবধান হও শতানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু আল্লাহ তালা পবিত্রকরণে অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও কারণ সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যাদের মোটামুটি ইমন আছে যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে যেমন ধরেন কোনো একজন তরুণী মেয়ে সে আসল একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার ইমান মোটামুটি যদি মেয়েটা তাকে বলে যে চলো আমরা একসাথে রাত কাটায় ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে এটা হারাম এটা তো জেনা সে তখনই প্রত্যাখ্যান করে দেবে কিন্তু সে একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে তার সাথে কথা বলে তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো তারপর মেয়েটা বললো চলো কোনো ফাস্টফুডে গিয়ে আমরা খাই ম্যাকডোনাল্ডসে বা কেনটাকে ফ্রাইড চিকেন এ ফ্স্টফুড দোকানে আমি বেশ কিছু সময় ধরে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো ম্যাকডোনাল্ডসে সমস্যা নেই ছেলেটা মেয়েটার সাথে খাওয়া দাওয়া করতে চলে যাই ম্যাকডোনাল্ডসে তারপর মেয়েটা বললো চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো মাত্র কয়েক ঘন্টার জন্য কোনো সমস্যা নেই তারপর মেয়েটা বললো চলো আমরা একসাথে রাত কাটাই তখন ছেলেটা বলবে একটা মেয়ের সাথে রাত কাটাবো কোনো সমস্যা নেই এটাই হলো ক্ষুতুত শৈতান শয়তানের পায়ের চিহ্ন এ কথাটা করোনা বলো নয় উদাহরণটা আমার নিজের বানানো তাহলে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন ক্ষুতুয়াত শয়তানের ব্যাপারে সাবধান থাকো শয়তানের পায়ের চিহ্ন যদি শয়তান সরাসরি সামনে আসে কোনো সাধারণ মুসলিমের সামনে যার ইমান আছে সে সাবধান হয়ে যাবে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু ক্ষুত শয়তান এটা হচ্ছে খুবই বিপজ্জনক তাই আমরা বুঝতে পারছি শয়তান যখন সেকলে বাধা তার পদচারণা তখন সীমিত জায়গা তাই অনেক পাপেরই সম্ভাবনা তখন কম তবে যদি আমরা তার কাছে চলে যাই তাহলে সম্ভাবনা আছে তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা পাপ কাজ করে বসবো গুনা করব। তাই আমাদের সাবধান থাকতে হবে যে রমজান মাসে যদি দূরত্ব বজায় রাখি তাহলে পাপ কাজ করার সম্ভাবনা কম কিন্তু যদি শয়তানের কাছে চলে যায় সে যদিও সেকলে বাঁধা যেমন সেকলে বাঁধা অবস্থাতেও বাঘ চলাফেরা করতে পারে শয়তানও ঠিক সেরকম আমি ব্যাপারটা এইভাবেই দেখি আমাদের নবী বলেছেন শয়তান সেকলে বাঁধা তারপরও চলাফেরা করে তবে দূরে থাকতে হবে যদি দূরত্ব বজায় রাখি তাহলে নিরাপদে থাকব। আর আমার মতে দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই পবিত্র রমজান মাসে যদিও শয়তান সেকলে বাধা। আমরা এটা ভুলে যাই যে বাকি এগারোটা মাস মুক্ত থাকে আর এই এগারো মাসে শয়তান মানুষকে যেভাবে প্রভাবিত করে সেটার প্রভাব আর ফলাফলটা রমজান মাসেও কিছুটা দেখা যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যে অনেক ড্রাগ ব্যবসায়ী যারা তাদের কাস্টমারদের বেছে নেয় কলেজ বা ভার্সিটির তরুণদের প্রথম দিকে তারা কি করে ড্রাগস ফ্রি দিয়ে দেয় এভাবে তরুণদের ড্রাগস দিয়ে লোভ দেখায় আর কিছুদিন পার হয়ে গেলে সামান্য টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করে থাকে এরপরে চার্জ করা শুরু করে অনেক বেশি বেশি তবে ততদিনে তরুণরা সে ড্রাগসে আসক্ত হয়ে গেছে যদি সে ড্রাগস ডিলার সেখানে নাও থাকে তারা খুঁজে বের করবে তাকে যেখানে থাকুক খুঁজে বের করবে কারণ ড্রাগস তখন লাগবে এরপর যদি সেই ড্রাগস ডিলার বা সেই ড্রাগ ব্যবসায়ী জেলখানার মধ্যেও বন্দি থাকে তাহলে তারা অন্য ড্রাগস ডিলার খুঁজে বের করে নেবে অথবা কেমিক্যাল শপে গিয়ে বিভিন্ন ওষুধ কিনে খেয়ে দেখবে তারা তো আসক্ত হয়ে গেছে তাহলে এই লোকগুলো যারা ড্রাগসে আসক্ত হয়ে গেছে অথবা বলা যায় শয়তান আসক্ত হয়ে গেছে যদিও শয়তান সেগুলো বাধা তার প্রভাবটা রয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন যে একজন মাদক ব্যবসায়ী একজন ড্রাগস ডিলার উপস্থিত না থাকলেও তার প্রভাব আসক্তদের উপর ছড়িয়ে থাকে এভাবে আমরা মানুষরাও পাপে অভ্যস্ত হয়ে গেছি যদিও শয়তানের এ সময় সে করলে আমরা বারবার একই ভুল করি তবে এই ক্যাটাগরিতে পড়বে যারা আসক্ত হয়ে গেছে যারা পাপে আসক্ত তারা এই কাজ করে তবে সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যে পাপে আসক্ত হয়নি তাদের পক্ষে পাপ থেকে দূরে থাকাটা সহজ এ তৃতীয় যে লজিকটা সেটা হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এই পবিত্র রমজান মাসে শক্তিশালী শয়তানরা বড় শয়তানরা সে বাধা থাকে ছোটগুলো মুক্ত থাকে এজন্য মানুষ এ সময় পাপ করে তবে আমি এটা যেভাবে দেখি তৃতীয় কারণটা হচ্ছে যদিও শয়তান এ সময় সেকলে বাধা। আল্লাহ বেঁধে রেখেছেন তারপর একশো চোদ্দ এক থেকে ছয়াস তারা মানুষের মনের ভেতরে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায়। তাদের মধ্যে রয়েছে জিন আর মানুষ এখানে পবিত্র করণ আসলে কথা বলছে যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায়। আর এই সব শয়তানের মধ্যে রয়েছে জিন আর আছে মানুষ তাহলে হয়তো আল্লাহ সাবান সে কলে আটকে রেখেছেন সেই শয়তানদের যারা জিন কিন্তু মানুষরা তো থাকে মুক্ত অবস্থায় তাহলে শৈতানদের মধ্যে যারা জিন তারা আটক থাকে তবে শয়তান্ত মানুষের মধ্যেও রয়েছে আল্লাহ সে কথায় বলেছেন আমরা মুক্ত অবস্থায় থাকি তবে এর পাশাপাশি শয়তানের কুমন্ত্রণার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা আমাদের বিভিন্ন পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে রোজার সময় আমাদের অনেকে পাপ করে কিন্তু সম্ভাবনাটা কম আর এছাড়াও এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখবে আর শুধু রোজা রাখলেই আমার মত অনুযায়ী শয়তানেরা সেকলে বাধা থাকবে আমি সেই শয়তানের কথা বলছি যারা কুমন্ত্রণা দেয় তাহলে নবী বলেছেন তোমরা রোজা রাখো আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন শয়তান এ সময় সেকোলে বাঁধা থাকবে তাহলে শয়তান যে কুমন্ত্রণা দেবে আপনি রোজা রাখলে তারা সেটা করতে পারবে না শয়তানের কাজ থেকে দূরে থাকতে হলে আমরা রোজা রাখব যদি নিয়ত করে রোজা রাখেন আল্লা কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে এই শয়তান প্ররোচিত করতে পারবে না আর এটা লজিক দিয়েও প্রমাণ করা যায় যদি চেক করে দেখেন যে এই সময়ে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কেমন দেখবেন রমজানে কম তবে অমুসলিম দেশগুলোতে অপরাধের হারটা একই রকম থাকে এর কারণ হলো যেহেতু তারা রোজা রাখে না অমুসলিমরা তাই সয়তান প্রভাবিত করতে পারে যেহেতু মুসলিমরা রোজা রাখে অবশ্য সবাই না তবে বেশিরভাগই রোজা রাখে অথবা বলা যায় অনেকেই রাখে আর এই কারণেই রমজান মাসে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কম থাকে অন্যান্য অমুসলিম দেশগুলোর তুলনায় আর অমুসলিম দেশগুলোতে অপরাধের হার আগের মতোই থাকে এতেই প্রমাণ হয় যে এমন না হলে অমুসলিমরা অনেক কম পাপ করত তাহলে শর্তটা হচ্ছে আমরা সবাই রোজা রাখব। সঠিকভাবে সঠিক ভাবে আল্লাহ তাহলে ভাই ও বোনেরা এখন একটা ছোট্ট বিরতি ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান বাংলায়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 রোজা রাখলে তো সে দুর্বল হয়ে পড়বে সে তখন ভালোভাবে যুদ্ধ করতে পারবে না যেটা সে করছে আল্লাহ সবানার খাতিরে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সোহ মুসলিমে খণ্ড নম্বর ২ অধ্যায় নাম্বার চারশো বুকব বুক হাস্টিং হাদিস নাম্বার দুই যে চারশো ছিয়াশি যে একবার নবী মোহাম্মদ জিহাদের জন্য রওনা হচ্ছেন তখন সাহেবেগণকে বললেন শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি রোজা না রাখলে শরীরে শক্তি পাবো রোজা ভেঙ্গে ফেলো এই কথা শোনার পর কিছু সাহাবি তখনই তাদের রোজা ভেঙ্গে ফেললেন আবার অনেকে তারপর রোজা রাখলেন এরপরে যখন থামলেন তখন নী বললেন রোজা রাখলে তোমরা দুর্বল হয়ে পড়বে রোজা না রাখলে শরীরে শক্তি পাবে তাই রোজা ভেঙ্গে ফেলো আমি আদেশ দিচ্ছি রোজা ভেঙে ফেলো তখন সবাই রোজা ভেঙে ফেললেন রোজা না রাখলে শরীরে বল ফিরে পাবো আর আমরা আল্লাহ আল্লাহতালার খাতিরে লড়াই করতে পারবো আরও ভালোভাবে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 বেশিরভাগ বিশেষজ্ঞ এ ব্যাপারে বলেন যে নামাজ পড়ার ক্ষেত্রে যে নিয়মটা যখন কোনো লোক ভ্রমণ করছে এ ব্যাপারে হাদিসটা আগেও বলেছি যে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোনানিবনে মাজা হাদিস নাম্বার এক হাজার ছশো সাতষট্টি আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ আল্লাহতালা তাদেরকে অব্যাহতি দিয়েছেন রোজা রাখা থেকে এবং নামাজের অর্ধেক থেকে যারা ভ্রমণ করছে আর মহিলাদের রোজা থেকে অব্যাহতি দিয়েছেন যখন গর্ভবতী ইত্যাদি একজন ভ্রমণকারীর নামাজের ক্ষেত্রে যে নিয়ম রোজা রাখার ক্ষেত্রেও একরকম একটা নিয়ম আছে এখন বেশিরভাগ ফুকাহা বেশিরভাগ বিশেষজ্ঞের যদিও মতভেদ আছে তবে নামাজের ক্ষেত্রে তারা বলেন যে একজন লোক তার নিজের শহর ছেড়ে অন্য শহরে ম্যাক্সিমাম যতদিন থাকলে ভ্রমণকারী বলা হতে পারে সেটা হলো চার দিন বেশিরভাগ বিশেষজ্ঞ রোজার ক্ষেত্রে এই নিয়মটা মানেন যে নিজের শহর ছেড়ে অন্য শহরে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 তাদের সাথে অতিরিক্ত রোজাগুলো রাখবে এখন সে কি ভারতের সময়টা ধরবে নাকি সৌদি আরবের সময়টা ধরবে তার রোজাগুলো পূরণ করার জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের হাদিস অনুযায়ী এই সই হাদিস আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার ছয়শো সাতানব্বই আশেপাশের লোকজনের সাথে তোমরা তোমাদের রোজা রাখা শুরু করো যদি কোনো দেশে থাকেন বা কোনো জায়গায় সেখানে লোকজনের সাথে আপনি রোজা রাখা শুরু করবেন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 আল্লাহ পবিত্র বাবা মা করে জিহাদ করে যে তুমি আল্লাহ তালার পাশাপাশি অন্য কারত করবে তাদের কথা মেন না তারপরও তাদের সাথে সদ্ভাবে বিশুদ্ধ চিত্তে বসবাস করো করোনা আমাদের অনুমতি দিয়েছে কারণ এটা কোনো আইনসম্মত কারণ না যেহেতু তাকে পরীক্ষা দিতে হবে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 आलोचनार टपिकोजा भेगे जा रोजा अवस्थायसरा नििद्ध देखा आगामीकाल असलम वरहमतुल्ला شَهِدْنَا أَنَّ مُحَمَّدًا رَسُولُ شرنا وَمَن آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَلَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ شُهُورٌ जकतर छाचलिंग CH. Pound account number no 01182338. IBAN GB49 -E a r a Sort code 3